সুর অলকসাস বি রহমান রহীম আল্লাহ তালান পোশী كايات الكتاب المبين نسلوا على ان من نفى موسى في فرعون غير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 ونمثن لهم في الأرض ونوري في الأرض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 pin na ni ku na lang guma dungua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 একে হত্যা করোনা হয়তো একদিনই আমাদের কোন উপকারও করতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি কিন্তু তারা তখন আল্লাহ তালার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারিনি quoi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 তখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর ওপর হাত উঠাতে চাইল তখন এ ফরিয় মনে করল মুসা বুঝি তাকে মেরেই ফেলবে তাই সে বলল তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো। তুমি তো জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না এর কিছুক্ষণ পরে এক ব্যক্তি নগরীর আরেক এক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল হে মুসা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 وَأَمَّا <تصفيق> وَرَدَ Oh, my God.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 -E si asi তা তা আল্লা তালার নিয়ামত আসতে দেরি হল না মূষা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এল এবং বলল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 তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম বলে প্রমাণিত হবে যে হবে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত من تعشر فمن عندك وما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 আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকল আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না এর নিশ্চয়তটুকু আমি চাই আমাদের এ কথার উপর আল্লাহ তালে সাক্ষী হয়ে থাকলেন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 তুমি এগিয়ে এসো ভয় পেও না তুমি হচ্ছে নিরাপদ মানুষদের একজন তুমি তোমার হাত তোমার বুক পকেটের ভেতরে রাখো দেখবে কোনো রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে মন থেকে ভয় দূরভূত করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবোতের দুটো প্রমাণ সত্যি তারা এক গুণাগার জাতি ق بِم قتسُ مِن وََّ س فَأَخفُ أي ق تُل मालिक नितान भूलवशत तरह एक मानसा करा से हत्यार प्रतिशोध दी गेहत कलर बेपारे जड़ता आई भाई हारण से चाहिए भलोकर कतए तुम तहकारी हिसाब से पाठ दमर्थन करते भय हमें एका ग्रमथ्यापन्न कर وأن سنشد دعو عبدك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 যেন আমি তাতে উঠে মুসার মাহবুদকে দেখে নিতে পারি আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি وَنَادَى وَجُونُدَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ وجعلناهم أئمة قد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرور से बाहर लोकाय भाई आल्ला से मिले अहंकार कर लरे ओर कखर का फिर आसते है अतपर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 وَمَا كُنْتَ تَجَانِبَ الْغَرْبِ إِذْ قَضَيْنَا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 tout मुसा के जख्त प्रथम बार आवाज़ दिए तुम तुर पहाड़ मजूद छेना छे बुस्तुत ये हम तुम्हारति तुम्हार मालिकर रहमत अवहित करते माध्यम तुम्हें एमन एक सम्प्रदाय के सतर्क करते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 যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো তখন তারা বলতে লাগল এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেওয়া হল না কেন যা মুসাকে দেওয়া হয়েছিল কিন্তু তুমি বলো মুসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি তারা তো এও বলেছে এ উভয়টিই হচ্ছে জাদু এর একটি আরেকটি সমর্থক এবং তারা বলেছে আমরা এর কোনটাই মানি না হে নবী তুমি এদের বলো যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহতালার কাছ থেকে অন্য কোন কিতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে তাহলে আমিও তার অনুসরণ করব বলব قد أفق <تصفيق> النال إذا <تصفيق> يتلى এরা তোমার এই কথার কোনো জবাব না দেয় তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে তার চাইতে বেশি গুমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহ তালা কখনো জালেম জাতিকে পথ দেখান না আমি আমার বাণী কোরআনের কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে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 আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেইনি যেখানে তাদের রেকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকুর আদায় করতে জানে না ba di in la q laun na nuuluay si wala ka buka mu bi kan أمها رسولا يتلو عليه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 এবং স্থায়ী তোমরা কি বুঝতে পারো না বড়ি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 Long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 وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله तर तुम मालिक जा पदा करें तई जारी क्षमता नहीं निसंदेह अल्लाह तला महान शेर थे अनेक ऊर्धार मालिक आर अंतर गोपन करा कि प्रकाश करें সমস্ত তারিফ তার জন্য দুনিয়াতে যেমন এবং আখেরাতেও তেমনি আইন ও বিধান তাঁরই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে হে না বি এদের জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছ যদি আল্লাহ তালা রাত কে তোমাদের উপর কে আমাদের দিন পর্যন্ত স্থায়ী করে দেন তাহলে আল্লাহ তালা ছাড়া এমন কোন মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে তারপরেও তোমরা কর্ণপাত করবে না أَلَمْ تَرَ إِنْ جَعَلَ اللَّهُ غَمَامًا فَيُمْسِكُهُ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 وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ الْقَمَرَ যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তাঁর জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো যেন তোমরা তার শকর আদায় করতে পারো সেদিন আবার আল্লাহ আল্লাহলা তাদের ডাক দেবেন এবং বলবেন কোথায় আজ আমার সেসব শরিক যাতে তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে সেদিন আমি প্রত্যেক জাতির মাছ থেকে এক একজন সাক্ষী বের করে আনব অতঃপর তাদের বলব তোমরা সবাই তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো সেদিন ওরা সবাই বুঝতে পারবে যাবতীয় সত্য একমাত্র আল্লাহ তালার জন্যেই নির্ধারিত তারা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমিশেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে Dummy <laughs>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 And একথা শুনে বলল এ বিশাল ধনসম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলে আমার কাছে এসেছে। কিন্তু এ মূর্খ লোকটা কি জানত না আল্লাহ তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তি সামর্থ্য তার চেতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধন তার তুলনায় ছিল অনেক বেশি অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না অথপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শৌকতের প্রদর্শনী করার জন্য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 जरा आल्ला तला गजबर मोक एक सहाय करतेजे निजेके गजब रक्षा करते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 كالدار الآخرة نجعلها أهل الذين لا يريدون علوا في الأرض ولا فسادا من سليم التقيم وادعوا إلى ربك ولا تكون এটা হচ্ছে আখেরাতের চির ঘর আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোন রকম প্রাধান্য বিস্তার করতে চায় না না তারা জমিনে কোন রকম বিপর্যয় সৃষ্টি করতে চায় শুভ নাম তো পরেজগার মানুষদের জন্যই রয়েছে যে ব্যক্তি কেয়ামতের দিন কোনো নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনা চাইতে বেশি পুরস্কার দেওয়া হবে আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে সে যেন জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তি দেওয়া হবে যে পরিমাণ মন্দ তারা নিয়ে এখানে হাজির হবে হেনাবি যে আল্লাহ তালা এ কোরআন তোমার ওপর অবশ্য পালনীয় করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত যাবেন। তুমি তাদের বলো আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়ত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গুমরাহিতে দ্বিমজ্জিত রয়েছে হেনাবি তুমি তো কখনো এ আশা কর তোমার ওপর কোনো কেতাব নাজিল হবে হ্যাঁ এটা ছিল তোমার মালিকের একান্ত যে তিনি তোমাকে দান করেছেন। তুমি কখনো সত্য জালেমদের নেবে না। দেখো এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে তোমার কাজ হবে তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করবে এবং নিজে তুমি কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে না কখনো আল্লাহ আল্লাহতালার সাথে তুমি অন্য কোনো মুধকে দেখো না তিনি ব্যতীত অন্য কোন মাবুত নেই তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে